এবং পৃথিবীকে যখন সম্প্রসারিত করা হইবে ও পৃথিবী তাহার অভ্যন্তরে যাহা আছে তাহা বাইরে নিক্ষেপ করিবে ও শূন্য গর্ব হইবে এবং তাহার প্রতিপালকের আদেশ পালন করিবে ইহাই তাহার করণীয় তখন তোমরা পুনরুত্থিত হইবে হে মানুষ তুমি তোমার প্রতিপালকের নিকট পৌঁছা পর্যন্ত কঠোর সাধনা করিয়া থাকো পরে তুমি তাহার সাক্ষাৎ লাভ করিবে যাহ তাহার আমল নামা তাহার দক্ষিণ হস্তে দেওয়া হইবে তার হিসাব নিকা সহজেই লওয়া হইবে এবং সে তাহার স্বজনদের নিকট প্রফুল্ল চিত্তে ফিরিয়া যাইবে এবং যাহাকে তাহার আমল নামা তাহার পৃষ্ঠের পশ্চাৎ দিক হইতে দেওয়া হইবে সে অবশ্য তাহার ধ্বংস আহ্বান করবে এবং জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করিবে সে তো তাহার স্বজনদের মধ্যে আনন্দ ছিল সে তো ভাবিত যে সে কখনোই ফিরিয়া যাইবে না নিশ্চয়ই ফিরিয়া যাইবে তাহার প্রতিপালক তাহার উপর সবিশেষ দৃষ্টি রাখেন আমি শপথ করি অস্ত রাগের এবং রাত্রির আর উহা যাহা কিছু সমাবেশ ঘটায় তাহার এবং শপথ চন্দ্রের যখন ইয়া পূর্ণ হয় নিশ্চয়ই তোমরা ধাপে ধাপে আরোহণ করিবে সুতরাং উহাদের কি হইল যে উহারা ইমানা এবং উহাদের মুরান পাঠ করা হইলে উহারা শীত করে না পরগণ উহাকে অস্বীকার করে এবং উহারা যাহা পোষণ করে আল্লাহ তাহা সবিশেষ অবগত সুতরাং উহাদেরকে মর্মন্তু শাস্তির সংবাদ দাও কিন্তু যাহারা ইমান আনে ও সৎকর্ম করে তাহাদের জন্য রয়েছে নির্বিচ্ছিন্ন পুরস্কার